এক শুক্রবারে পাঠ করলে সুরা কাহাফ হ্যাঁ সম্ভব না আমি শুরুতে উল্লেখ করেছি সালাতের ক্ষেত্রে কিছু একতলাফ তো আছে দেবেন্দ্র আহরুল মেদাহেবের ক্ষেত্রে আমরা কিউ কার উপর চাপিয়ে না দিই কিন্তু শুদ্ধটা মনে করি শুদ্ধটা শেয়ার করি কোনো অসুবিধা নেই তাহলে আমার মনে হয় পরিবেশটা ভালো থাকবে আমি যেটাকে শুদ্ধ মনে করছি দেখা যাচ্ছে পরিবর্তন আছে তো সেই জায়গায় আমরা ইম্পোজ করার মতো কনফ্লিকশন তৈরি না করি কি বলেন তাই না কারণ এইটা ছাড়া তো সহ সম্ভব না কিন্তু আমরা জ্ঞানটাকে একটু হাইলাইট করি এই যে আজকের যে বিষয়টা জ্ঞানটাকে হাইলাইট করার পরে মানুষই সিদ্ধান্ত নিবে তারা কি জ্ঞানের মধ্যে থাকবে নাকি জ্ঞানের বাইরে গিয়ে তারা দিনকে চর্চা করবে এই সুরা কাহাফ বিশুদ্ধ মতে শুদ্ধ তার তবে আপনি যে ফজিলাতের কথা বলছেন সেটা আমি শুনিনি কিন্তু সুরা কাহাফ প্রতি শুক্রবার পড়াটা উত্তম এবং তার অনেকগুলো ফজিলাত আছে এবং পড়ার সময়টা হচ্ছে বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে শুক্রবার সূর্য যাওয়া পর্যন্ত তার মানে আগের দিনেও আপনি পড়ে ফেলতে পারেন আমি আমার কোন পরিবারের কারোর সাথে বা কোন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে চাই তাহলে একটু প্লাস মাইনাস কিছু হয়ে যেতে পারে এই ক্ষেত্রে আমাদের মানে কতটুকু সতর্কতা থাকা উচিত যে হাদিস আরেকজনের কাছে বর্ণনা করার ক্ষেত্রে জি ধন্যবাদ ক্ষেত্রে আপনি যেমন আরবিটা জানা নেই তাহলে অর্থটা পেশ করলে কিন্তু শব্দ কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে যেহেতু ভাষাও পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে মূল বক্তব্যটা যেন ঠিক থাকে হাদিসের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেকে মূল বক্তব্য বুঝেননি না বুঝে করছেন এটা সমস্যা এমন কি হাদিসের বাংলা ভাষায় যে অনুবাদগুলো হয়েছে অনেক অনুবাদ গ্রন্থে আমরা লক্ষ্য করেছি যে সেগুলো সঠিকভাবে সম্পাদিত নয় সম্পাদনা করা হয়নি ফলে অনেক হাদিসের মধ্যে মানে হাদিসের মূল এবারতে আরবি এবারতে যেটা বোঝানো হয়েছে বাংলায় গোজামল দিয়ে চলে গিয়েছে এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থে আমরা দেখেছি তো আমরা আশা করবো যে আসলে আমরা যারা সাধারণ মানুষ এই অনুবাদ গ্রন্থ থেকে পড়ি তারা তো এই অনুবাদের উপর নির্ভর করি ফলে এই বইগুলো যেন আরও ভালো করে রিভাইজ করা হয় দেখা হয় এবং ক্ষেত্রে মানে সমাজের সুদীজনদের গিয়ে আসতে হবে মানে এই বইগুলো আবার রিভাইজ করার জন্য আসলে একটা বাজেট লাগে সেটা হয়তো অনেক পুস্তক প্রকাশক বা তারা করতে পারেন না ফলে তারা যেটা আছে সেটাই তারা বাজারে ছাপিয়ে বিক্রি করছেন কিন্তু এই জন্য সুদীজনদেরকে এগিয়ে আসতে হবে সমাজের জ্ঞানটা যেন আরো অথেন্টিক হয় আরও অথেন্টিক হয় প্রতি বছর আপনারা জানেন যে এনসিটিভির বইগুলো বা ইউনিভার্সিটির পাঠ্যসূচি সময় নতুন করে ইভ্যালুয়েটেড হয়ে আবার সেটাকে সংশোধন করা হয় আমাদের মদিনা ইউনিভার্সিটিতে আমরা দেখেছি প্রতিবছরে দেখেছি কিছু কিছু সংশোধনী কিন্তু সেটা আমাদের মুসলিম সমাজের মধ্যে সেটা হয় না যেমন মকসল মোমেন চলে আসতে আসতেছে এবার আমি বুকফেয়ারে গেলাম যে বাংলা একাডেমিতে সেখানে গিয়ে দেখলাম যে বেশ কিছু লোকজন মকসুল মোমেন খুঁজতেছে তারপরে আর একটা ন্যামুল কোরআন তো যাই হোক এ দুটো বই আপনারা জানেন যেগুলোর মধ্যে আসলে অনেক বিভ্রান্তি এবং অনেক ভুল হ্যাঁ অনেক তো আমি মনে করি যে বাংলাদেশেও সুদীর্জনদের উচিত বা যারা জ্ঞানের প্রতি দরদ রাখেন এ বইগুলোকে একটু এডিট করা যা কিছু উল্টাপাল্টা আছে সব বের করে দেওয়া সমন্বিত করার সুযোগ এসেছে জি সুতরাং আপনি বা অন্য যে কেউ হাদিসের অর্থ যদি একটু আচ্ছা ব্যাসকমা হয় কোনো অসুবিধা নাই কিন্তু কোরআনের অর্থটা আপনি বলতে পারবেন কোরআনের অর্থের ক্ষেত্র নিজের ভাষায় ব্যক্ত করা যাবে অর্থটা ক্ষেত্রে করা যাবে না করতে পারি দেখি যে বিভিন্ন এটা রেফারেন্সটা দেওয়া হয় না যার ফলে আমরা খুঁজে পাইনি কোথায় আছে তা আমাদের যেহেতু ইসলামিক ফাউন্ডেশন কিংবা আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি আপনি আছেন যারা হাদিস কোট করবেন তার লিখায় তখন সে কোন অধ্যায়ে কোন পরিচ্ছদে হাদিস টা এসছে এটা আরব দেশের প্রত্যেকটা বইতে লেখা থাকে এবং আমাদের উস্তাদরাও সেখানে বলেন সাররা যারা প্রফেসররা আছেন তারা উল্লেখ করেন এই নিয়ম এখন বা আস্তে আস্তে সৃষ্টি হবে এখন আমরা ইনশাল্লাব আপনিও আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আসবে দ্বিতীয়ত বইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই সেভাবে অথেন্টিকেট করে না আরব দেশে যেটা আমরা দেখেছি একজন একটা বই লিখে যায় সেখানে অথেন্টিকেট অথেন্টিকেশনের মানে ত্রুটি আছে তখন আরেকজন স্কলার এসে সেটাকে অথেনটিকেট। করে সেই আমি বলছি যে ন্যামুল কোরআন বা মকসাদুল মোমিনের বইগুলোতে কারণ যে লেখক সেতু তিনি তো এখন আর নাই তাহলে এই সমাজের বিজ্ঞজনেরা কিন্তু এটাকে অথেন্টিকেট করতে পারে বলে দিতে পারে যে এই হাদিসটা জাল এই হাদিসটা দুর্বল এটা বলতে হবে কিন্তু যখন কোনো ব্যক্তি জাল দুর্বল হাদিস দিয়ে মানুষকে মোটিভেট করে সেটা তো জায়জ হবে না সেটাকে বলে দিতে হবে প্রশ্ন শুনেছি মায়ের হাদিস আছে শুদ্ধ হাদিসের গ্রন্থর আলোচনা কিন্তু আমি করেই ফেলেছি তাই না বোখারি মুসলিম প্রচুর মানে আমাদের জন্য যা যাবতীয় প্রয়োজন সব বোখারি মুসলিমের মধ্যে আছে তবে এর বাইরে আরো অনেক হাদিস যেহেতু আছে প্রয়োজন না সময় আপনি বাইরের থেকে হাদিস নিতে পারবেন কিন্তু মৌলিক ইসলামের মৌলিক নীতিমালা থেকে আরম্ভ করে সবকিছু কিন্তু প্রয়োজন নাই। কিন্তু যখনই এমন কোন সোর্স থেকে হাদিসের কথা আসবে যে সোর্সের মধ্যে শুদ্ধ হাদিসও আছে অশুদ্ধ হাদিসও আছে তখনই যাচাই বাচাই প্রশ্ন আসে আর আপনি জানেন যে শেখ মুহাম্মদ নাসির উদ্দিন আলবানি রহমা তিনি হাদিসগুলোর একটা সংকলন করেছেন সহি হাদিসগুলোর একটা সংকলন করেছেন আবার আর জাল একটা সিরিজ সংকলন করেছেন তো এগুলো আলহামদুলিল্লাহ কেউ কেউ বাংলা অনুবাদ করেছেন সেগুলো একটু সংগ্রহ করে নেবেন জাল হাদিসের সংকলনটাও আমাদের রাখা উচিত এবং সহিহাদিসের সংকলনটাও রাখা উচিত এগুলোর উপরে এখনো নতুন করে আরো কাজ হচ্ছে ইতিমধ্যে বহু কাজ হয়েছে বাংলায় এখনো কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ সুতরাং আমার কাছে মনে হয় যদি আপনি আহলুল আলমের সাথে সম্পর্ক রাখেন তাহলে মানে আপনার জন্য প্রয়োজনীয় যে রিসোর্স থাকা দরকার সেগুলো বাংলাদেশের প্রচোতা জাল হাদিস এবং এরপর আরো কয়েকটা হাদিস বেরোচ্ছে বাংলাদেশে হাদিসের গ্রন্থ ডিম হোসেন উনিও লিখেছেন জি এই হাদিসটা নিয়ে আমি মানে বছর দুইক আগে বছর দুইক আগে আমি যাচাই বাছাই করেছি তাতে দেখলাম যে এরকম একদম সহি হাদিস নাই মানে নানা ধরনের কথাবার্তা আছে যে যে হাদিস এটা এসছেন এসছে এই তথ্যটা এই তথ্যটা অথেন্টিকেটেড না অথেন্টিক না জি এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি আসলে সরলপথ যখন আমরা করতাম একটা টিভি অনুষ্ঠানে সেখানে উত্তর দিয়েছি তো যখন প্রশ্ন এসেছে তখনই আমরা বা তার আগেই একটু তাকি করে দেখলাম যে ওলামা কেরাম কি বলেন সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি এবং উচ্চ ওলামা পরিষদের ওলামাইকেরামে একটা বড়ো ফতোয়া পেলাম এটা আছে আমার কাছে আরবিতে সেখানে তারা বলেছেন যে আসলে মুসলিম রিচুয়াল অনুযায়ী এভাবে কাঙ্গালিভোজ কিংবা পাঁচ দিনের দিন দশ দিনের দিন বা চল্লিশা বা কুলখানি বলতে কিছু নেই তো ওনারা আরেকটু মানে গভীরে গিয়ে বললেন যে ইতিহাসে আমরা এই আরব দেশগুলোতে দেখি সময় প্রচলিত ছিল তো ওনারা কনক্লুড করেছেন এটা ফেরাউনের সোদ না ফেরাউনের সোদ না পাপ হবে পাপ হবে হবে যদি কোন ব্যক্তি আহ কোন সহি হাদিস অস্বীকার করেন অথবা সহি হাদিস গুলো মানা যাবে না কারণ সেটা মাঝহের বিপরীতে সেই ক্ষেত্রে তার করণীয় কি এটা অবশ্যই একটা গর্হিত কাজ কারণ ওলামাইকেরাম তাদের বৈশিষ্ট্য হচ্ছে অথেন্টিক সোর্সগুলোকে ভালোবাসা নির্ভরযোগ্য সোর্সগুলোকে গ্রহণ করা কারণ এটা তাদের রিসার্চ ম্যাথাডোলজি বলি। আজকে এখানে যদি কোনো প্রাক চিকিৎসক এসে থাকেন এবং হয়তো ওয়েস্টার্ন থেকে আরেকজন চিকিৎসক এসে কোনো একটা বিষয়ে তার ভুলটা ভাঙিয়ে দেন তাই না এখানে সায়েন্টিফিক ম্যাথাডোলজি কি বলবে তাকে এটা লেটেস্ট গ্রহণ করতেই হবে ইসলামের ক্ষেত্রে এসে জিজ্ঞেস করলো যে দাদি মানে নাতি মারা গেছে এখন দাদি আছে মাঝখানে মাটা নেয় দাদিকে কিছু পাবে না তখন তিনি বললেন আল্লাহর কিতাব উল্লাহর মধ্যে আমি তোমার জন্য কিছুই পাচ্ছি না কারণ আসলে দাদির মিরাসের কথা কোরআানে একটু তাকালেন আর বললেন যে এনার পক্ষে সাক্ষ্য দেওয়ার কেউ আছে কিনা আবুকথা শুনে আরেকজন দাঁড়িয়ে গেলেন বললেন যে হ্যাঁ আমিও অনুরূপ রাসুল সাল্লাহ সাল্লামকে দাদির জন্য এক ষষ্ঠাংশ নির্ধারণ করতে দেখেছি হ্যাঁ ঠিক আছে আমি আমার কথা উদ্র করেছি এবং দাদের জন্য এক ষষ্ঠাংশ থাকবে এটা একটা এক্সাম্পল এরকম এক্সাম্পল হাজার হাজার আছে যার বোঝা যাচ্ছে যে এটাই হচ্ছে আমাদের সালেহিনের মানহাজ সাহাবাই করাম বড় বড় ইমামদের মানাজ ইমামদের ছাত্ররা যখন ওস্তাদকে বলতো আমার কাছে না এগুলো প্রমাণ হচ্ছে এটা আবু হানিফ ক্ষেত্রে অনেক হয়েছে এটার দ্বারা প্রমাণিত হলো যে আসলে যখনই কোনো শুদ্ধ জ্ঞান আমাদের কাছে আসে আমরা সেদিকে ফিরে আসবো তবে একটা কথা আছে এই সমাজে তো অনেক ভুল কথা নিয়ে অনেকে দর্ক করতে আসে এবং সে ভুলটাকে সে বলে যে না এটা সুন্দর অতএব কিছু জায়গা থাকবে সেখানে হয়তো তর্ক চলতে পারে কিছু জায়গা থাকবে সেখানে হয়তো ইফতলাফ চলতে পারে আর আমাদেরকে এত অস্থির হলে চলবে না আমি একজনকে একটা কথা বললাম তার কাছে কিন্তু এটা এখনো গ্রহণযোগ্য হয়নি মানজুর এলাহি যে ঠিক বলেছে তাকে সেটা যাচাই করার মতো সময় দিতে হবে যখন তার কাছে প্রমাণিত হয়ে যাবে যে না মানজুর যেটা বলেছে সেটা সঠিক তখন হজটা কায়েম হবে বুঝতে করেছেন। মনে রাখবেন যেমন যেটা করে আমাদের দেশের ছেলেরা আমি তো আমরা তো জানি এই সমস্ত ফিল্ডের রোগগুলো কি একটা ছেলে হয়তো ধরো আমার কাছ থেকে জানলো একটা শুদ্ধ কথা এখন মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলল ক্লাস যে বললো আপনার তামুলটা শুদ্ধ হচ্ছে না কেন মঞ্জুর আলহি বলছে তো অন্ত রেগে যাবেন বলছে তুমি কি তুমি ক্লাস নাইনে পড়ো তোমার কেয়ালে মাছ বুঝতে পেরেছেন তো আসলে এই ক্লাস নাইনের ছেলের জন্য এটা অত্যন্ত গর্হিত কাজ করতে হবে হবে আমি কি আমাদের করা উচিত না জিগুলো কত বছর কাজা করেছেন রাসুলসাল্লা সাল্লামের প্রেসক্রিপশন হচ্ছে যেটা সাহি বোখারির মধ্যে এসেছে যদি কেউ সালাদ পড়তে ভুলে যায় অথবা সালাদ না পড়ে ঘুমিয়ে থাকে তখন সে যখনই স্মরণ হবে তখনই পড়ে নেবে অথবা ঘুম থেকে ওঠার পর পরই পড়ে নেবে এটা হচ্ছে তার বিধান এবং এটা তার জন্য অক্ত এই অক্ত মিস হয়ে যাওয়ার পর তার পড়ার সুযোগ এটা একটা দিক কাজারও সুযোগ নেই আল্লাতলা যারা সালাত নষ্ট করে সরি টু সে শব্দটা শুনতে ভালো শোনায় না কিন্তু আমাদের তর্জমা কারিগর সব এভাবেই লেগেছে এটা আমার কথা না সেটা হচ্ছে যে তাদের পরে আসলো অপদার্থ কিছু মানুষ যারা সালাতকে নষ্ট করলো কোরআন বলছে তাদেরকে অপদার্থ মানুষ তো এবং বলছে কি তারা সালাত নষ্ট করলো কারণ তারা সালাদ পড়েনি তো সালাদ না পড়ে টাইম পাস করে দেওয়া এটা হলো সালাতকে নষ্ট করা এবং কোরআনের এই আয়াতটা আর রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস থেকে বোঝা যায় এটা হচ্ছে কুফুরি কেউ যদি এটা কন্টিনিউ করতে থাকে দু এক রাকাত সরি দু এক ওয়াক্ত অথবা দু চার দিনের কথা বলা হচ্ছে না কিন্তু কেউ যদি কন্টিনিউয়াসলি এভাবে সালাত নষ্ট করতে থাকে এবং বিশেষ করে যারা হয়তো এক সপ্তাহ সালাতই পড়লো না এটাকে রাসুসাল্লা ভাষায় বলা হয় কুফরি। তিনি বলছেন যে আলহাদুল্লাহ দিবাই নাইন হাসাল্লাহ ফাঁকাতাহা ফাঁকাতাহা ফাঁকাত কাফার তাদের এবং অমুসলিমদের মাঝে মুসলিম এবং অমুসলিমদের মাঝে পার্থক্য হল সালাদ যে সালাত তরপ করলো সে কুফরি করল তাহলে কুফুরি থেকে মানে উত্তরণ করার জন্য জিনিসটা যেটা হলো তওবা সেটা হল তওবা এবং ইস্তেকা ইস্তেকা এবং ইস্তেফার তবাটার মধ্যে একটু বেশি আছে যে সে ক্ষমাও চাইবে আবার অনুতপ্তও হবে আবার ভবিষ্যতে কখনো করবে না বলে সে সিদ্ধান্ত নিবে ওয়াদা করবে আল্লাহর কাছে তো সুতরাং যারা দীর্ঘ অনেকগুলো সালাদ তারা পড়েছে তার কোনো কাজ আসলে এখন আর নেই এটাকে আমাদের দেশে অমরিকা বলেন আমাদের দেশে অনেক উলামাইকেরাম এটাকে তারা বলেন যেটা করতেই হবে এটা তাদের ইজতেহাদি মত বাট বিশুদ্ধ মত হচ্ছে যেহেতু এটা কুফুরি অতএব এটা থেকে তাকে তাকে তওবাই করতে হবে এবং সেটাই আতায় তো করবেই না তবাই আনাম না আর আতায় করতে হবে না নফলো না ফরজো না ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আসলে মৃতদের নিয়ে আবেক প্রবণ হয়ে তো আমাদের দেশে আমরা তাকে সুফি হিসাবে চিহ্নিত করেছে। মানে আসলে তিনি সেই সুফি ছিলেন না আজকে সুফিবাদের যে ধরন আমাদের সামনে প্রমাণিত হচ্ছে বা প্রতিভাত হচ্ছে না তিনি আসলে একজন আলেম ছিলেন এমনকি আব্দুল কাদের জেলানি তার উপরে সৌদি আরবে অনেক বড় হয়েছে এবং সেখানেও তাকে একজন আলেম ব্যক্তি হিসাবে দেখানো হয়েছে আসলে তারা আলেম ছিলেন কারো কারোর মধ্যে ওলামাইক্রামের কারো কারোর মধ্যে হয়তো সুফিবাদের কিছু দর্শন চিন্তা ভাবনা দেখা যায় অথবা কিছু ছাপ দেখা যায় কিন্তু এই যে এই সমস্ত দরগা পীর মুরিদি এগুলো তো ছিল না তো আপনার কাছে জেলায়নি শাহজালাল মধ্যে ছিল না ছিল না কিন্তু জি হ্যাঁ সেই জিনিসগুলো আসলে আমরা ভুলভাবে জানছি আর যেহেতু ম্যাক্সিমাম যে আজকে যে শিরিক বেদাতগুলো। এগুলোর জন্য আপনি তার জীবনী পড়ে দেখেন কোথাও তিনি অসিয়ত করে জাননি যে আমার মৃত্যুর পর আমার মাজার কেন্দ্রিক যেন এখানে ওরস হয় অথবা এখানে খাবারের ব্যবস্থা হয় অথবা যেন কেউ এসে আমাকে আমার কাছে দোয়া করে দোয়া চায় আমি দোয়া করে দেবো বা সাফরাত করবো এবং কিছু বলেছেন কিচ্ছু বলেন পরবর্তীতে যারা এগুলো ক্রিয়েট করেছে তারাই রেসপন্সিবল হবে যেহেতু আল্লাহ তালা কোরআনে বলেছেন যে কেউ কারো বোঝা বহন করবেন না একজন আরেকজনের বোঝা বহন করবে না যে শেষ প্রশ্ন আজকে না। নিশ্চিত হচ্ছে যে সময় জামা যখন শুরু হবে তখন সবাই যাদের সময় প্রথম হচ্ছে আসলে কোন হাফেজ নির্দিষ্ট আত্মীয় সজন কারোর জন্য সাফাত করবে কিনা আমি অনেক খুঁজেছি আমি কোনো হারিস পাইনি কিন্তু কোরআন ইসেলফ আসলে সাফাত করবে এটা মোস্তানিমা মাহমুদ সহ আর অনেকগুলো গ্রন্থ এসেছে যে কোরআন এবং সিয়াম তার দুটোই ওই ব্যক্তির জন্য সয়েম এবং কোরআনের পাঠকের জন্য সাফাত করবে তারপরে কোরআন যারা তেলাওয়াত করবে হেবজ করবে তাদের জন্য আরো সুন্দর সুন্দর যেমন যে কোরআন তেলাওয়াত করে তাকে বলা হবে তখন কোরআন যে তেলাওয়াত করে দেখবেন যে সবচেয়ে বেশি তেলাওয়াত করে কিন্তু হাফিজরা এবং সবচেয়ে বেশি মুখস্থ তার বেশি কারণ পুরো কোরআনটাই তার মুখস্থ যে কোরআন যে তেলাত করে তাকে বলা হবে কেমন সবচেয়ে বেশি তেল করবে কে তাহলে হাফিজ তাহলে ও সবার উপর উঠে যাবে সবার উপর উঠে যাবে আচ্ছা সাফারাতের ব্যাপারে একটা জিনিস আপনাদের কমনলি মনে রাখতে হবে কোরআনিক এবং সন্ন্যার নির্দেশনা হচ্ছে আল্লাহ ছাড়া কেউ সাফাতের অনুমতি দিতে পারবে না এবং আল্লাহর অনুমতি ছাড়া কেউ সাফাত করতে পারবে না এটা তো আয়াতুল কুরসির সবাই আছে। আল্লাহর অনুমতি ছাড়া কে সাফাত করবে এক কি নবী সাল্লাহাল্লাম তিনিও সাফায়াত কবর জন্য কাছে তিনবার এটা সাহিবের মধ্যে আছে এবং প্রতিবার যখন তাকে বলা হবে চাও যেটা চাও তোমাকে তোমার সুপারিশ বা তোমার সাফারাত কবুল করা হবে ইশফা তো শাফা এভাবে বলা হয়েছে তার মানে রাসুল সাল্লাহামের সাফারি কবর জন্য আল্লাহর অনুমতি লাগবে অতএব আমি ওই বিশেষ করে যখন আমাকে কিছু বলতে বলা হলো হেফজুল কোরআন মানে আমি দেখতে চাচ্ছিলাম এমন কোন হাদিস আছে কিনা যে হাফেজ সাহেব অনেক লোকদেরকে জানলাতে নিয়ে যেতে পারবে তাদের জন্য সাফারাত করবে এরকম সরাসরি কোনো হাদিস আমি পেলাম না তো আমরা আজকে মনে এখানে শেষ করি ও টাকনুর নিচে জামা কাপড় পরা নিয়ে আমাদের মধ্যে যদিও স্লাইটলি একটু মতভেদ আছে যে অহংকার অহংকারবশত করা বা অহংকার ছাড়া করা অহংকারবশত করলে সর্বসম্মতিক্রমে সর্ব অবস্থা সালাত সালাতের বাইরে নিষিদ্ধ আর অহংকার না করে যদি করে তাহলে একদল ওলামা বলছে যেহেতু আসলে এটা অহংকারের সাথে রিলেটেড তারা মনে করেন আর কি কিন্তু আমরা দেখি যে কিতাব উল্লেখ্যাস জামাত তিরমিজির মধ্যে এবং আর অনেকগুলো হাদিস থেকে বোঝা যায় যে এটা অহংকারের সাথে রিলেট করা হয়নি শুধুমাত্র আবু কর্দি আল্লাহ তাল্লাহু তাকে রাসুলসাল্লা সাল্লাম বলেছিলেন বা আরেকটা হাদিস আছে দুটো হাদিস আছে আবু কর্দি আল্লাহ তাল্লাহকে বলেছিলেন যে মানে তার জামাটা বা পা নিচে চলে আসে তিনি আবার তুলে ফেলেন নিচে চলে গেলে তুলে ফেলেন তিনি তুলে ফেলেন এক আরেকটা হাদিস এসছে মঞ্জাররা খোয়ালা যে ব্যক্তি অহংকার বশত টাকরুন নিচে জামা ঝুলিয়ে বা জামা ঝুলিয়ে পড়ে তার ক্ষেত্রে যে হাদিসটা এসেছে সে হাদিসটা তারা বোঝা দুটো ভুল করল একটা হলো যা থাকবে পুরুষের সেটা জাহান নামে যাবে সেটা জাহান নামে যাবে তাহলে তাহলে মানে দুটো হাদিসকে কে আপনি করতে পারেন আবার একসাথ করলে তাইলে আমরা বলব এতটুকু যে যিনি অহংকার করছেন এবং টাকনুর নিচে পড়ছেন তার দুটো অপরাধ আর যিনি শুধু অহংকার করছেন তার অহংকার অপরাধ আর যিনি টাকনুর নিচে পড়ছেন তার টাকনুর নিচে পড়ার পাপ তার হবে সালাতের ক্ষেত্রে টাকনুর নিচে পড়লে একটা হাদিস এসছে যে তার সালাত হবে না আল্লাহ কবুল করবেন না তবে ওলামাইকেরাম এই হাদিসের নানা ব্যাখ্যা করেছেন ইসলাম কিও ডট ইনফোর মধ্যে আপনারা পাবেন ব্যাখ্যাটা সেটা হচ্ছে ওলামাইকেরাম মনে করেন যে সালাতের মধ্যে টাকটুর নিচে জামা বা কাপড় ঝুলিয়ে পড়া এটা আরো গর্ভিত আরো বেশি পাপের কাজ কিন্তু তার সালাত সত্যিকার অর্থে পুরো বাতিল হবে না এটা হচ্ছে বিশুদ্ধ কথা জি এখন যদি কেউ সেজন্য উঠিয়ে রাখে সেজন্য যদি সে উঠিয়ে রাখে তাহলে তার ওই যে একটা সময় তো সে উঠালো কিন্তু এটাকে আমরা এনকারেজ করছি না আমরা বলব যে সবসময় যেন সে উঠিয়ে রাখে জি আমাদের দেশের কোন ইসলামিক ফাউন্ডেশন একটা বড় ভুল আছে যেমন ধরি যেমন জি আমি আসলে যতগুলো তর্জমা দেখেছি সবখানে কিছু না কিছু ভুল পেয়েছি তবে তুলনামূলক ভালো আছে যেমন দারুসাল্লামের বোখারের তর্জমা বা অন্যান্য হাদিসগুলোর তর্জমাটা বেটার তারপরে তৌহিদ পাবলিকেশানসের তরজমাটাও ভালো তারপরে আরও অনেকে করেছেন সবগুলো তো আমি দেখতে পারিনি সবগুলো আমি দেখতে পারিনি তবে আমি মনে করি যে কমবেশি বেশি সবগুলোই আরেকটু সংশোধিত হলে ভালো হতো এর মধ্যে যেমন বোখারির তর্জমা যেটা তৌহিদ পাবলিকেশানস করেছে তার একটা বড় কমিটি করে করেছে সেটা তুলনামূলক অন্যগুলোর চাইতে অনেক ভালো হয়েছে তারপরে যেটা সালাম করেছে তুলনামূলক কন্যগুলো থেকে ভালো হয়েছে তারপরেও আপনি আমরা দেখি যে ইংলিশ ডিকশনারিগুলো প্রতি বছর নতুন করে তারা রিভাইজ করে এডিটেড ভার্সন করে সেগুলো আমাদের মুসলিমদের আসলে চালু করা উচিত তাই না তাহলে জ্ঞানের জ্ঞানের জিনিসটা আরও অথেন্টিক হয় লন্ডনের কোনটা আমি দেখেছি হ্যাঁ কোরআনটা মোটামুটি ভালো তবে আমি যতটুকু জানি কোরআনটা নিয়ে উনি আরো কিছু কাজ করতে চেয়েছিলেন আমাদের কাছেও সাহায্য চেয়েছিলেন এবং বলেছেন যে আরেকটু যেন দেখে দেয় আসলে কথা হচ্ছে কোন বই ত্রুটি রর্ধে না যতবার দেখবেন ততবারই আরও সংশোধন করার মধ্যে স্কোপ থাকে এই আমরা বলছি যদি অমুসলিমরা তাদের মাঝে মাঝে মুদ্রণের দু তিনটা মুদ্রণ পরপরই তারা নতুন করে আবার এডিট করে আমাদেরও সেই প্রক্রিয়া যাওয়া উচিত আমাদেরও কোরআনের কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে আমাদের কাজগুলো একদম নিখুত না কারণ আমরা তো মানুষ অতএব প্রতিবার যদি আমরা রিভাইজ করি তাহলে প্রতিবার আরেকটু উন্নত হয় আবার রিভাইজ করলে আবার উন্নত হয় কিন্তু যদি একদম একবার ছাপিয়ে ছেড়ে দেয়া আর রিভাইজ না করি তাহলে ওই যে ভুলগুলো হচ্ছে এবং এর জন্য যদি আমাদের কোনো রেসপন্সিবিলিটিতে কমটি থেকে থাকে তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে ধরবে এই তো আপনারা মোটামুটি ওই যে বললাম না গ্রহণযোগ্য বইগুলোর কিছু লিস্ট আছে এটা পরবর্তীতে আমরা আপনাদের সাথে শেয়ার করব বিশুদ্ধ বইগুলো এবং তুলনামূলক কোন তর্জমাগুলো ভালো সেগুলো আপনারা পড়তে থাকেন কিছু ভুল পাওয়া যাবে আপনি যদি মনে করেন যে নির্ভুল জিনিস আসা পর্যন্ত আপনি চোখ থাকবেন তাহলে তো হবে না কি দ্রুত করেন আসলে অনেকটা হয়ে গেছে তো সবাই কষ্ট হচ্ছে তাই করেছিলেন তার সাথে সাহাবাইকার তাই করেছিলেন এমনকি মক্কাবাসীরাও তাই করেছিলেন আজকের মক্কাবাসীরাও কসর করে কারণ মিনা মুজদালিফা আরাফা এইটা রাসুলসাল্লা যেহেতু কসর করেছেন তার সাথে মক্কাবাসী সাহাবারাও কসর করেছিলেন এজন্য এটাই হয়ে গেছে এখন সন্না এবং যেমন মুজদালিফায় আরফাতে জোহর আসর একসাথে পড়া এবং কসরের সাথে জমা করে পড়া মুজদালিফায় এসে মাগরিবেশা একসাথে পড়া এটা মক্কাবাসীরাও করে থাকেন কিন্তু আমাদের দেশের অনেকে করেন না তবে মানে না করার যে বিষয়টা এটা সন্ন্যার খেলাফ কিন্তু তাতে করে তাদের সালাদ কিন্তু বাতিল হচ্ছে না তাদের সালাদ বাতিল হচ্ছে না আমরা যেন আবার এদিকে এক্সট্রিম না হয়ে যাই যারা সন্ধ্যা অনুযায়ী আমল করি প্রেসক্রিপশন দেই। তারা জন্য এটা না বলি যে ওয়াক্তমত্ত পড়ার কারণে এবং পুরো পড়ার কারণে তাদের সালাদ বাতিল হয়ে গেছে এটার পক্ষে কিন্তু কোনো আলেম কথা বলেননি কিন্তু আমরা শুধু এতটুকু প্রশ্ন করবো এই গোড়ামি কেন এই গোড়ামি কেন যেখানে হাদিস আছে যেখানে মক্কার এই মতের পক্ষে কথা বলেছেন তাইলে আপনি কোন দলিলের ভিত্তিতে পুরো করছেন তাই না জি তাবুতে আহ যদি তারা কসর এবং জমা করে না পড়ে তাহলে আপনি অন্য তাবুতেও তো পড়তে পারেন আপনার জন্য এটা শর্ত নয় যে ওই পড়লেন আর যদি তাদের সাথে পড়েন তাহলে আপনার পড়াটা তো শুদ্ধ আমি একটু আগে বললাম আপনি যদি এবং পুরো করে কোনো কারণে তাদের কথায় কনফিউস হয়ে যদি পড়েন তাহলে আমরা দালিলিক ভিত্তিতে বলবো যে সুন্নার খেলাফ হলেও সালাত আপনার হয়ে যাবে জি হ্যাঁ এখানে এখানে কিছু কিছু ক্ষেত্রে আছে অপশনাল তাহলে আপনি বিভিন্ন সময় বিভিন্নটা করতে পারেন যেমন দোয়াউল ইস্তেফতা যেটাকে আমরা সানা বলি আপনি হেসমসামের মধ্যে দেখবেন অনেকটা সানা আছে যেমন সুভানাকে আছে আল্লাহমা পড়তে পারেন এর মধ্যে যেমন বেতরের সালা বেতের সালা আপনি দু রাখাত পড়তে পারেন অথবা তিন রাখাত একসাথে পড়তে পারেন পাঁচ রাখাত একসাথে পড়তে পারেন সাত রাখাত নয় রাখাত একসাথে পড়তে পারেন তাহলে এগুলো হচ্ছে অপশনাল কিন্তু কোন কোনো জায়গা আছে যেমন আসলে অপশনাল না আপনি রাজেহের ভিত্তিতে আমল করবেন রাজে যেমন মানে জাস্ট একটা উদাহরণ আমরা রুকুর আগে রফেদাইল করব কি করব না এখন যারা করেন না তাদের কাছে সেটা রাজেহ যারা করছেন তাদের কাছে সেটা রাজে আচ্ছা এখন কি মধ্যম পন্থায় কেউ কি যেতে পারবেন কি না থার্ড আর একটা নিয়ম চালু করলেন যে কখনো করব কখনো করব না যদি নিয়ম করেন তাহলে সেখানে অবজেকশন আছে। কারণ এখানে শুদ্ধটা আপনি আমল করবেন তারপরেও বলি রাফল ইয়াদাইন যদি কেউ ছেড়ে দেন তার সালাদ কিন্তু হয়ে যাবে তার সালাত হয়ে যাবে কিন্তু আপনি তৃতীয় আরেকটা মজাব তৈরি করলেন যে আমি দুই অক্তে করব তিন অক্তে করবো না একটা নিয়ম প্রচলন করলেন সেটার কোনো সুযোগ নাই কারণ ওলামা ইকরামের মধ্যে আমরা দেখেছি মানে এটা হচ্ছে রাজেহের মারসালা যেখানে অপশন না রাজে যেটা শুদ্ধ সেটাই আমল করবেন এবং কন্টিনিউলি সেটা আমল করার চেষ্টা করবেন সেই সমস্ত ক্ষেত্রে আপনি অপশনটা নেবেন না যদিও একাধিক হাদিস পাওয়া যায় কারণ ইমাম আবু হানি ফারহামাহুল্লাহ এবং তার অনুসারী যারা আছেন তারা মনে করেন যে রাফলিয়া ইয়াদাইন মানসুখ হয়ে গেছে সেই জন্য তারা আমল করেন না আর অন্য অন্য ওলামে কেরাম জমহুর যারা আমল করেন তারা বলেন যে এটা মানসুখ হয়নি যেহেতু অনেক হাদিস আছে সুতরাং এখানে অপশনের কোন সুযোগ নাই হ্যাঁ হাসানটা তো আমল যোগ্য মানে সহি এবং হাসান এটা দুই প্রকার হলে আবার প্রত্যেকটা দুই প্রকার করে লেগাই লেদাতিহি লেদাতিহি তাহলে এই চার প্রকার হলো যেগুলো দলিল হওয়ার যোগ্য যেগুলোর বক্তব্য আমাদের শুধু করতে পারবো তা নয় করতে হবে সেটা হচ্ছে তাহলে তার এবং জান্নাতের মাঝখানে পার্থক্য হলো মৃত্যু অর্থাৎ মৃত্যু হলেই সে যাবে সুতরাং এটা হাসান হাদিস আমল করতে কোনো অসুবিধা নেই যারা বিজয়ী দল মুক্তিপ্রাপ্ত দল তারা কারা এটা কিন্তু ওই হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম নিজেই বলে দিয়েছেন মা আনা আলাইহিউ আসহাবি আমি এবং আমার সাহাবারা যে মতাদর্শের উপর আছেন যে মানহাজ অথবা যে নীতির উপর আছেন যে ম্যাথোডলজির উপর আছেন যারা সেটার উপর থাকবে তারাই হবে আলফের নাজিয়ার অন্তর্ভুক্ত অথবা এটা কোনো শুধুমাত্র একটা দল নয় অথবা শুধুমাত্র একটা শ্রেণী নয় যে শুধু আলেম শ্রেণী অথবা ইমাম শ্রেণী অথবা শুধু সাহাবা অথবা শুধু এই সমাজে শুধু ব্যবসায়ী অথবা কোনো না সব লোকদের মধ্যে যারা এই নীতিটা মেনে চলবে যে তারা কোরআনও মানবে আর হাদিসও মানবে এবং রাসুল সাল্লা সুনি জীবনের সর্বক্ষেত্রে মানার এবং পরিপালনের জন্য এর মধ্যে তিনি আমাদেরকে করে দেখিয়েছেন আল্লাহাল বাস্তবায়ন করে দেখিয়েছেন অতএব আসলে রোড একটাই রোড একটাই সেটা হচ্ছে দা ওয়ে অব দ্য প্রফিট মাহসুল এই জন্য আমরা যখন শুরুতে বলি খায় খায়রাল হাদিথে ই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ফলো করা ইবাদতালাতের ক্ষেত্রে এটাই হচ্ছে মুসলিমদের কমন মেথডলজি যারাই এই মতাদর্শকে মেনে চলবে বা এই ম্যাথডটাকে ফলো করবে তারা যে কোনো এলাকার যে কোনো দেশের যে কোনো ভাষাভাষী অথবা যে কোনো শ্রেণির হোক না কেন তারা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে কিন্তু আজকাল মানুষ তো প্রত্যেকে তার নিজের এক একটা দল হয়েছে এবং ওই দলের বাইরে আর কাউকে তারা মানে ফেরকায় না মনে করে না সেটা এটা নয় আসলে ফেরকায় না জিয়া হলো তাহলে ম্যাথোডলজির নাম মানহাচের নাম এটা কোনো দলের নাম নয় আবার তার মানে এই নয় যে যারা এই পথ থেকে চ্যুত হয়ে এমন একটা দল কায়েছে অথবা একটা শ্রেণী একটা মানে নেই তাহলে তারা কিন্তু এক্সক্লুডেড হয়ে যাবে তারা এর থেকে বের হয়ে যাবে অটোমেটিক ম্যাথাডলজির কারণে তাহলে শর্তটা হলো এটা শর্তটা কিন্তু নাম গোত্র ভাষা এগুলো নয় শর্তটা শর্তটা হলো এটা তো আসুন আমরা সবাই এবং অনুসরণ করব্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সবার ভালো আমল কবুল্লাহ